আমরা কেন ভীত ইসলাম ও মুসলিমদের প্রতি আমাদের ভয় ও ঘৃণার কারণ কি এর কারণ কি সাম্প্রতিক সহিংস ঘটনাগুলি যা আমরা ঘটতে দেখছি না এর কারণ হতাহতের সংখ্যা তাই যদি হয় তবে যুক্তির আলোকে অন্য কোন ধর্ম বা মতবাদকে আমাদের ততটুকু ভয় বা ঘৃণা করা উচিত হবে কি যদি আরো বেশি ভীত আমরা হতে না যাই মুসলিম হিসেবে তা আমরা কখনোই সমর্থন করি না বরং আমরা আশা ও ভালোবাসার বাণী শোনাতে চাই কিন্তু কেন এই নেতিবাচক মনোভাব শুধুমাত্র ইসলামের প্রতি এটাকে প্রায় তেতাল্লিশ মিলিয়ন ডলার অর্থায়নের ফল যা সরাসরি ইসলামের প্রতি ঘৃণা ও ভয় ছড়াতে অনুদান দেওয়া হয়েছিল সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস এর গবেষণা অনুযায়ী 2001 থেকে 2009 সালের মাঝে সাতটি গোষ্ঠী প্রায় বিয়াল্লিশ দশমিক মিলিয়ন ডলারের বেশি অনুদান প্রদান করেছে ইসলামো ফোবিয়া ছড়াতে নিয়োজিত দলগুলোকে তাদের প্রচারিত মিথ্যা তথ্য পর ছড়িয়ে পড়ে আরো বড় নেটওয়ার্কের মাধ্যমে যাতে অংশনায় নেয় অ্যাক্টিভিস্ট মিডিয়া রাজনীতিবিদ এবং আরো অনেকে যা ইসলাম একটি সহিংস ধর্ম এই ভুল ধারণার প্রতিধ্বনি ঘটায় সাম্প্রতিক সময়ে এই অনুদানের পরিমাণ বেড়েছে আশঙ্কাজনক হারে युक्तरा वाशिंगटन भित्तिक सर्वबृह मुस्लिम सिविल रईट्स एडभोकेसि संस्था काउंसिल अन अमेरिकान इसलमिक रिलशन खेयर करतृक दूहजार तरह साले प्रकाशित लेजिलेटिंग फेयर इसलमोफोपियानिम इस फैक्ट अन यूनिइटेड स्टेट नामक प्रतिबेदा जाए इसलमोधी गोष्ठीगुलू दो हजार आठ के दो हजार एगारो साले अनुदान पे एक उन्नीस मिलियन डलर बेसि अर्थ দু হাজার ষোলো সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কেলি সেন্টার ফর রেস অ্যান্ড জেন্ডার এবং কেয়ার যৌথভাবে গবেষণার ফল প্রকাশ করে কনফ্রনটিং ফিয়ার ইসলামো ফোবিয়া অন ইউনাইটেড স্টেটস নাম প্রতিবেদনে এবং জানায় যে দু থেকে দু সালের মাঝে ইসলামো ফোভিয়া ছড়াতে নিয়োজিত দলগুলো অনুদান পেয়েছে দুশো মিলিয়ন ডলারেরও বেশি অর্থ যদি এই পরিমাণ অর্থ অন্য কোন ধর্মের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়াতে ব্যবহৃত হয় তবে কি পরিণতি হবে যুক্তরাষ্ট্রের ইসলাম ফুবিয়া নেটওয়ার্কের অন্তকেন্দ্রে রয়েছে প্রায় ছত্রিশটি গোষ্ঠী যাদের মূল লক্ষ্য হল ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ভুল ধারণা ও বিদ্বেষ ছড়ানো ছাড়া আর একচল্লিশটি দল ইসলাম ফুবিয়া সমর্থনে কাজ করে যাচ্ছে যাদের দ্বারা নেটওয়ার্কের বহিকেন্দ্র গঠিত ইসলাম বিরোধী আইন প্রণয়নের ধারাবাহিকতায় দু সালে ৩১টি বিল বা সংশোধনী প্রণয়ন করা হয়েছে সতেরোটি অঙ্গরাজ্যের আইনসভায় যার মূল লক্ষ্য মুসলিমদের ধর্মীয় আচরণ সমূহের প্রতি নিন্দা করা এর মধ্যে তেইশটি ভাষা বহন করে যে ডেভিড ইউরে এর আমেরিকান লস ও কেন এই বিষয়টি জানা জরুরি কারণ ডেভিড অত্যন্ত সক্রিয় হয়ে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও ভীতি ছড়াতে সিদ্ধ হস্ত এরপর আইন নেওয়া হচ্ছে তার থেকে এই বিলগুলোর মাঝে তিরিশটি বিল প্রণয়নে অর্থায়ন করেছে শুধুমাত্র রিপাবলিকান নেতারা বাকি একটি বিল প্রণয়নে রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পক্ষ অংশ নিয়েছে মূল ইসলামকে পরিবর্তন করে কিভাবে মডারেট ইসলামিত করা যায় সেই উদ্দেশ্যে একের পর এক গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে কিন্তু কেন তারা এই নিচু কৌশল অবলম্বন করছে কারণটা সহজ তারা দুর্বলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় বা তারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে আক্রান্ত কারণ তারা এমন বিক্রেতা যার পণ্য নিম্নমানের আপনাদের কাছে তাদের পণ্য বিক্রির জন্য তাদের মননিবেশ করতে হয় অন্যের ব্যাপারে অতিরঞ্জিত মিথ্যা ছড়াতে অধিকাংশ সময় তাদের এই চেতনা প্রকাশ ঘটে কারণ তারা জানে যে তাদের নিকট আছে তা ক্রমে তাছাড়া কোনচক মানুষগুলো আর্থিকভাবেও ব্যর্থ তাহলে আমরা কেন ভীত কারণ কিছু মানুষের অন্তর ঘৃণায় পরিপূর্ণ আর তারা এই ঘৃণার আগুন ছড়িয়ে দিচ্ছে যাতে করে আমরাও ঘৃণা ও ভয়ের মহামানিতে আক্রান্ত হই বিশ্বায়নের যুগে ঘৃণা ও ভয়ের এই আগুন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে দাবানলের মতো যুক্তরাষ্ট্রে মসজিদগুলোর উপর আটাত্তর বার হামলা করা হয়েছে যা আগের বছরগুলোর তুলনায় তিনগুণ যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষী আক্রমণের হার ২০১৫ সালে বেড়ে দাঁড়িয়েছে যার লক্ষ্য বস্তুর অধিকাংশ ক্ষেত্রেই নারী প্রায় একষট্টি শতাংশ এর মানে কি মুসলিমরাও ঘৃণা ছড়াবে না বরং তাদের আরো বেশি উদ্যমী হতে হবে সত্যপ্রকাশে এবং ইসলামের সৌন্দর্যকে যৌক্তিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে এত প্রতিকূলতা সত্ত্বেও অসংখ্য মুসলিম ইসলামকে অধ্যয়ন করে নিজের জীবন ব্যবস্থা হিসেবে প্রত্যেকের নিজস্ব চিন্তা শক্তি ও মনন রয়েছে যখন আমাদের চিন্তা ও চেতনায় গণমাধ্যমের অনধিকার প্রবেশ আমরা বন্ধ করতে পারব কেবল তখনই মুক্তি সম্ভব তা না হলে আমরা মিডিয়ার দাসে পরিণত হব ম্যালকম এক্স বলেছিলেন মিডিয়া হল পৃথিবীর বুকে অত্যন্ত ক্ষমতাধর্ষক তাদের ক্ষমতা আছে নির্দোষকে অপরাধী ও অপরাধীকে নির্দোষে পরিণত করার এবং এটা সত্যিই এক শক্তি কারণ তারা জনসাধারণের মনকে নিয়ন্ত্রণ করে তাই আসুন নিজের অন্তরকে সত্যের পানে উন্মুক্ত করি সত্য জানতে সচেষ্ট হই কারণ সত্য মুক্তির পথ দেখায়